আসমা রাজিলাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাস্লামের আমলে আমরা একটি ঘোড়া জবেহ করেছি তখন আমরা মদিনায় থাকতাম পরে আমরা সেটি খেয়েছি